বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আমরা শহীদ দলিল গ্রহণের ব্যাপারে আলোচনা করছিলাম আলোচনায় এ পর্যায়ে আপনাদের সামনে আরো দুইটি উদাহরণ আমি পেশ করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করে থাকি যেমন সলাত আমাদের মাঝে এ নিয়ে অনেক मतनक्य देखा दी तरह बेपारे क्यों थे बीस पड़े ना एगारो टकत पड़े जदिओ सलाषयटी नफल क्यों ये नफल सालदे आदाय करते गए क्यों विभक्त हलमें अन्नतम कारण एक निहित रही है से जईफ हदीस जयिफो जाल हदीस एखे जी क्जना करत তাহলে মুস্তেম উম্মা একই সঙ্গে সালাতদাই করতে পারত আমি সহি দলিল গ্রহণের গুরুত্বটি মূলত আপনাদের কাছে ফুটিয়ে তুলতে চাই শরীয়ত যে অনুসরণ করব। শরীয়ত অনুসরণ করার পদ্ধতিটা কি প্রথমত আমি দলিল গ্রহণ করব। অতঃপর দেখবো যে দলিলটি সহি কিনা। কারণ আপনাকে জানতে হবে জয়ীফ এবং জাল হাদিস মুসলিম সমাজকে এতটাই পিছিয়ে দিয়েছে সেখান থেকে ফিরে আসা খুব দুষ্কর হয়ে গেছে দেখুন এখানেই রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যা মা কর্তৃক বর্ণিত শহিদ বুখারি প্রথম খণ্ডের দুইশো ঊনসত্তর পৃষ্ঠা এবং শহি মুসলিম প্রথম খণ্ডের দুইশত চুয়ান্ন পৃষ্ঠায় শহীদ বুখারিতে হাদিসটি বর্ণিত হয়েছে মোট তিন জায়গায় আয়সা রাজাকে জিজ্ঞেস করলেন আবু সালাম আব্দুর রহমান এই মর্মে আলাদা আলাদাভাবে এসেছে আল্লাহ রাসুলের রমজানের রাত্রি সালাত কি ছিল কেমন ছিল তখন আয়েশা রাজা জবাব দিলেন মানিদুফি রাকা। रसुल सल्लाम रमदान बा रमदान बाहर रत्रि सालात एगारो रखा बेस आदाय करतें ना य हादिस सामने आंधुरा आलोचना करते गए खोला भेते चाह हादिस इमाम बुखार रही बाब बेधेसन एम भाव नहीं आसार पर किबो सलाध्याय এই অধ্যায় রচনা করার পরে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু জ্ঞাতার্থে জানানোর জন্য বলতে চাই যে উপমহাদেশের সাফা সহি বুখারি যে বুখারে পড়ানো হয় বিভিন্ন বড় বড়ো মাদ্রাসায় সে মাদ্রাসাগুলিতে কিন্তু কেতাব সলাহতে তারাবে কথাটি নেই কিন্তু অন্য অন্য সহি বুখারিতে অন্যত্র যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার ইত্যাদি বৈরুত সিরিয়া মিশর অন্য অন্য যতবার সহি বুকারে সাফানো হয়েছে প্রিন্ট হয়েছে প্রত্যেকটাতে কথাটি রয়েছে আমাদের উপমহাদেশ থেকে এই কথাটি কেন তুলে দেওয়া হলো বা কেন নেই সেটা আল্লাহ ভালো জানেন আপনাদের জানার সাথে তথ্য পেশ করলাম কিন্তু এখানে কথা হলো যে তাহলে রসুল্লাহ সাল আলী গুসাল্লাম রাত্রির সালাদ এগারো রাকাতের বেশি আদায় করতেন না সেটা স্পষ্টভাবে মা আয়ে সারা জালান্তে বর্ণিত হয়েছে আরও হাদিস উন্নন গ্রন্থে বর্ণিত হয়েছে কিন্তু বিশ রাকাতে সমস্যা করলো কেন বাইহাকিতে এবং মুসানফ নাবি সাহেবাতে বর্ণিত হয়েছে হাদিসটি রসুল্লাহ সাল আলীঘাসাল্লাম ২০ রাকাত সালাত আদায় করতেন কারণ নাবি সাল্লাহু আলি আসাল্লাম ইউসল্লী ঈশ্বরের রাকাত আন অলিতরা বিশ্রাকাত পড়তেন এবং বেতের পড়তেন এই হাদিসটি বাইহাকিতে বর্ণিত হয়েছে দুই নম্বর খণ্ডের ছয়শ আটানব্বই পৃষ্ঠায় হাদিস পেলাম কিন্তু এবার দেখব দলিল আছে মোসানব সাহেবাতে বর্ণিত হয়েছে হাদিস পেলাম কিন্তু এবার দেখব আমি হাদিসটি সহি কিনা প্রথমেই যার কাছ থেকে হাদিসটি জানতে পেরলাম অর্থাৎ ইমাম বাইহাকি রহম্লা বাহাকে আর সোনানুল কুবরার মধ্যে উল্লেখ করলেন কিন্তু সেখান থেকেই আমি যখন জানতে পারলাম ইমাম বাইহাকি রহমা হুল্লা মন্তব্য করেছেন এই মর্মে তাফর রাদা বিহি ইবনু সাহিবা ওহ এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন মুসানিফে ইবনু সাইবার দাদা ইব্রাহিম বিন উসমান আর তিনি যে জয়ীফ এবং এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন সেটা ইমাম বাইহাকি নিজেই বলে গেলেন ইমাম বাইহাকি রহেমহল্লা কথাটি যখন বলে গেলেন তাহলে এই দিকে কি ভুরুক্ষেপ করা আর কোনো প্রয়োজন আছে আমরা বিশ্বাস করি যে সহি বুখারি পৃথিবীর বুকের পবিত্র কোরআনেরও পরে সর্বশ্রেষ্ঠ সহি গ্রন্থ এটা আমরা মনেও করি বলিও কিন্তু তার প্রতি গুরুত্ব দেই না এটা অবশ্যই একটি দুঃখজনক বিষয় এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা আমার এখানে আরেকটি বিষয় বলতে হয় এটা যে একটি জয়ীফ হাদিস শুধু একজন নয় বহু বহু ব্যক্তি বলেছেন যেমন অন্যতম একজন ব্যক্তি হেদায়ের ভাষ্যকার ইবনুল হুমাম রহিমাহুল্লাহ তার ফতহুল কাদিরের মধ্যে প্রথম খণ্ডের চারশত সাত আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন জয়ীফুন এই হাদিসটি যে জয়ীফ কি জন্য ইব্রাহিম উসমান তিনি যে একজন জয়ীফ রাবি এই মর্মে ওই কোমত রয়েছে মহাদুযের মধ্যে আর তিনি জৈফ হওয়ার কারণে হাদিসটি জয়ীফ এই হাদিস টি তিনি নিজেই বলে দিলেন হেদায় একজন শ্রেষ্ঠ ভাষ্যকার তার মন্তব্য এটা শুধু তাই না মা মুখ অর্থাৎ হাদিস বর্ণিত হয়েছে মা আয়েসার থেকে সেখানে রয়েছে এগারো রকাত এই হাদিসের বিরোধী হাদিস এটা তিনি নিজেই বলছেন শুধু তাই না আর বক্তব্য রয়েছে এই মনে সেখানেও তিনি স্পষ্টভাবে বলছেন আল্লামা জাইলাই হেদায়ার হাদিসের হাদিসটি ত্রুটিপূর্ণ কারণ এই হাদিসের সনদে একজন রাবি রয়েছে। রাবি হলো ইবন আবি সাহেব দাদা ইব্রাহিম ইসমান মুত আলা ফিহি সকল মহাদিসের ঐক্যমত্তে তিনি একজন দুর্বল রাবি এই কথা তিনি বলার পরে এর পরেও বলেছেন যে হাদিসটি এসেছে সেই হাদিসের সরাসরিটা বিরোধী এ কথা স্পষ্ট ভাবে তিনি বলে দিলেন নাজবুর রায়া দ্বিতীয় খন্ডের একশো পৃষ্ঠা অনুরূপ বড় বিদ্যান সহিব বুখারির ভাষ্যকার আইনি রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলছেন এই মর্মে যে হা দিফুন কাদু শৌবা ওদাহু বুখারি ওয় নাসাই এই রাবি ইব্রাহিম বিন ওসমান এই রাবিকে ইমাম শৌবা মিথুক বলেছেন ইমাম বুখারি ইমাম নাসাই সহ অন্যান্য মহাদুষগণ তাকে জৈব বলেছেন ওমদাতুল কারী। এগারো নম্বর খণ্ডের একশত আঠাশ পৃষ্ঠায় আলোচনা দেখলে আমরা পাই হাদিসটি তিনি নিজেই নিয়ে এসে জৈব বলেছেন আল্লামা জাহাবি রহিমা হুল্লাহ তিনি ইব্রাহিম বিন ওসমান এই রাবির বিশ্লেষণ করতে গিয়ে তিনি নিজেই যে উদাহরণ পেশ করেছেন এই বিশ্বাসের হাদিসটিকে তিনি উদাহরণ হিসেবে পেশ করেছেন সেখানে তাহলে তো আর কোনো সন্দেহ থাকে না বিশেষ করে পরবর্তীতে শেখ আলবানি রহিমা হুল্লা এতগুলো বিশ্লেষণ করার পরে তিনি বললেন নিশ্চয় এই হাদিসটি জাল হাদিস তাহলে আমি এই হাদিস নিয়ে কেন আলোচনা করতে যাব। সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনার ফাঁকে বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ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 আব্দুল রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে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 सल्लामर रेखे जावा बा श्रवणर मध्यमेंजा करुसि दर्शे थकून देखा कल सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटाय बांगे पीट टी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 বিশ্রাকা তারাবের যে হাদিসটি এই হাদিসটির ব্যাপারে আমরা স্পষ্ট হলাম এই মর্মে যে হাদিসটি জয়ী বা জাল তাহলে এই হাদিসকে গুরুত্ব দিতে গেলাম কেন আর এটা গুরুত্ব দিতে গিয়ে সমস্যা ইবনুর সাহেবা রহিমাউল্লাহ হাদিসটি বর্ণ করেছেন মোসান ইবনু সাইবার মধ্যে কিন্তু তিনি নিজেও সমস্ত হাদিসের শেষে গিয়ে উল্লেখ করেছেন অর্থাৎ তার কাছেও হাদিসটি গ্রহণযোগ্য তেমনটা নয় এখানে আর কথা বলতে হয় যে অনেকেই বলে থাকেন ঠিক আছে রাসুল থেকে বিশ্রাকার হাদিস প্রমাণিত নয় তবে ওমর রজাল তিনি বিশ্রাকাতের নির্দেশ দিয়েছেন এখানে বলতে চাইব যে ওমর রজাল তিনি নিজেই তারাবির সালাত এগারো রাখাত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন যার সনদ অত্যন্ত সহি যা মহাদ্দগণ সহি বলেছেন এই হাদিসকে কোনো মহাদিস জৈব বলেননি মালিক মত প্রথম খন্ডের একশো পৃষ্ঠায় আলোচনা আসছে তিনি নির্দেশ দিয়েছিলেন ওবায়ী কে এবং ওবায় কাবকে নির্দেশ দিয়েছিলেন মানুষের জন্য তারা যেন এগারো রাকাতাদী করে এই হাদিসের সনদ অত্যন্ত সহি উল্লেখ করেছেন কিন্তু উমর রজাল আনঘর যুগে বিশ্রাকাত চালু ছিল তিনি বিশ্রাকাতের নির্দেশ দিয়েছেন এই জয়ীফ হাদিসটিকে আমরা গ্রহণ করেছি দক্ষজনক এটাই আমাদের জন্য দলিল নিয়েছি কিন্তু দলিলটা যে জয়ী তা কিন্তু আমি লক্ষ্য করিনি কিন্তু এটা লক্ষ্য করার দরকার ছিল প্রয়োজন ছিল যে দলিলটা সহি কিনা আর একটা এই বিষয়টি জয়ীফ আদিশ গ্রহণ করার কারণে কতই না দ্বন্দ্ব কতই না মারামারি কতই না সমস্যা স্পষ্ট হচ্ছে আমাদের সামনে আমি মাননীয় দর্শক মণ্ডলীকে দৃষ্টি দেওয়ার জন্য বুঝার জন্য বিনীত আহ্বান জানাবো শরীয়ত অনুসরণের ক্ষেত্রে আমি সব সময় লক্ষ্য রাখব এবং জিজ্ঞেস করব হাদিসটি সহি কিনা দলিলটি সহি কিনা সঠিক কিনা আগে জেনে নেব অতঃপর আমল করব হ্যাঁ ইয়াজিদু রুমান থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে মালেক মহাত্মাতে এসেছে তবে ওই হাদিসটি নিয়ে এসেছেন এগারো আকাতের হাদিসের পরে যে উমর যুগে বিশ টাকার তারাবে পড়া হতো কিন্তু ইমাম বাইহাকি ইমামটি বর্ণনা করার পরে তিনি নিজেই রুমান বলছেন অর্থাৎ ইয়াজিদ বিন রুমান তিনি ওমরের যুগ পাননি তাহলে উমর রাজানের যুগ যিনি পেলেন না তার হাদিসটা কিভাবে সই হতে পারে অথবা তিনি বর্ণনা করছেন যে উমর রাজানের যুগে বিশ টাকার চালু ছিল না এখানে আমি কোন অপব্যাক্ষার আশ্রয় নিতে যাব না কোথায় চালু আছে দিকে ভুরুক্ষেপ করব না রসুল্লাহ সাল আলাইসাল্লামের সহি হাদিসের প্রতি আমি যদি দৃষ্টি দান করি তাহলে অন্তত তারাবি সালাতের ক্ষেত্রে আমি একমত হতে পারছি আমি এখানে কোনো অপব্যাখ্যায় নামব না যদিও এখানে অপব্যাখ্যা করা হয় বা ভুল অর্থ করা হয় যা আমার পরের তো চালু হলো আজকের যুগে আমি আগেই উল্লেখ করেছি এই বিশ্বাকাতের হাদিসকে জয়ীব বলার পাশাপাশি বড় বড় আলেমগন বিদ্যানগণ তারা বলছেন এই মর্মে যে এই হাদিসটি এগারো আকাতের সই হাদিসের বিরোধী যেমন আল্লা ইবনু হুমাম হেদায়ার ভাষ্যকার অনুরূপ আল্লামা আল্লা জাইলাই নাসবুর রায়ের প্রণেতা বড় বড় বিদ্যানগণ এটাই জানতেন কিন্তু আজকের যুগে বলা হচ্ছে তারাবি এবং তাহাজোদ পৃথক সাল্লাদ রাসুলের ওইটা ছিল তাহাজ্জ এটা তারাবি ছিল না না এটা প্রশ্ন আসে না এই আলোচনা পরে করব কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন দিন তারাবি পড়েছিলেন তার শেষ দিনের তারাবি ছিল এত লম্বা সাহাবেকরাম বলছেন যে আমরা ভয় করছিলাম ছুটি দিই কিনা তাহলে ওই রাত্রিতে আল্লা তাহাজ কখন পড়লেন পরিষ্কার এখানে আমি এই বিষয়ে আলোচনা করব পরবর্তীটি স্টেপে যে সই হাদিস মানব কোনো রকমের অপব্যাখ্যা ছাড়াই বন্ধুরা আমার এখানে আলোচনা করতে গিয়ে আমি আহ্বান জানাবো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হলেন একমাত্র মানদণ্ড শরীয়তের অন্য কোনো ব্যক্তি নন আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন মান আত আহম্মদান সাল সাল্লাম ফকাত আত আল্লাহ যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম আনুগত্য করল সে আল্লাহর আনগত্য করল ও মান আস আহাম্মদান ফকাত আসল্লাহ আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা অবাধ্যতা করল সে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করলো ওহম্মদ নাস আর মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র মানদণ্ড শহীদ বুখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে আমি আহ্বান জানাবো শহীদ বুখারির এই হাদিসটিকে আমাকে আপনাকে মনে রাখতে হবে যেন কখনো কখনোই আমি মোহাম্মদ সাল আলীগতের বিভ্রান্ত হব আর মনে রাখতে হবে হাসানা তোমাদের জন্য রসুল সাল আলি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ সর্বোত্তম রীতি সর্বোত্তম সংস্কৃতি আমি গ্রহণ করব। এব গ্রহণ করব ওইভাবে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম করে গেছেন হাদিস সহি থাকতে আমি জয়ী ফাদিসের দিকে যাব না বন্ধুরা আমার তারাবির ক্ষেত্রে যেমনটি ঘটেছে আর একটি বিষয়ে আলোচনা করেই আমি সহি হাদিস অনুযায়ী দলিল গ্রহণ করতে হবে এই আলোচনা ইতি টানবো সেটা হলো ঈদের সালাতের ব্যাপারে যা আমরা করেছি কেউ বারো তাকবীর কেউ ছয় তাকবীর যদিও বিষয়টি সাধারণ তেমনটি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি না কিন্তু এটা করার কারণে যেটা হয়েছে অতীব সাধারণ অতীব সাধারণ হতে পারে এটা আপনার কাছে আমার কাছে কিন্তু এই সাধারণ বিষয়টাকে কেন্দ্র করেই সমাজের অবস্থা যেমনটা হয়েছে তা খুবই দুঃখজনক কারণ ভাইয়ে ভাইয়ে একসঙ্গে একই ঈদগাহে সালাতাই করব। কিন্তু এই সুযোগটা থেকে আমি বঞ্চিত হয়েছি কেন এক ঈদগাহেগা আদায় সালাত তিনি ছয়তাকবীরের ওই ঈদগাহে যাবেন না অনুরূপ যিনি বারো তাকবীরে করেন তার সাথে ছয় তাকবীরে করা ব্যক্তি ওই ঈদগাহে আসবে না এরীতি চালু আছে কিন্তু এখানেও যে চালু রয়েছে ওই নীতিটা অর্থাৎ কিছু বক্তব্য চালু থাকার কারণে কিছু জৈব বর্ণনা এবং কি জাল বর্ণনা চালু থাকার কারণে আমরা বিভক্ত হয়েছে। এখানেও রয়েছে অপব্যাখ্যা এবং অপব্যাখ্যা ভুল অর্থ এবং ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করেছে এখানে অথচ রসুল্লাহ সাল আলাইহাল্লাম সাহাবাকাম তারা যে বারো তাকবিরে সালাতাদাই করেছেন এই মর্মে স্পষ্ট সহিহাদিস বর্ণিত হয়েছে চল্লিশের উপরে যা মহাদিসগণ সহি বলেছেন কিন্তু আমাদের জন্য দুঃখ একটাই যে আমরা সহ হাদিস গ্রহণ না করে গ্রহণ করেছি ওই সমস্ত বর্ণনা যেগুলো রসদ সাল্লা থেকে বর্ণিত নয় আবুদাউদ তিরমিজি ইবনু মাজা সহ অন্যান্য হাদিস থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলাইকু আসাল্লাম তিনি বারো তাকবিরের সালাতদাই করতেন বলতেন ঈদের সালাতাদাই করার ব্যাপারে কিন্তু আমরা এখানে কেন পৃথক হয়ে গেলাম হ্যাঁ ইবনু মাসুদ থেকে হুজাইফা থেকে বিশেষ করে এখানে একটি বিষয় উল্লেখ করতে হয় কুফা প্রান্তরে বসরা প্রান্তরে যে সমস্ত সাহাবি গেছেন তাদের আদতে এবং তাদের নামে কিছু হাদিস বর্ণিত হয়েছে যেখানে নয় তাকবীরের কথা বলা হয়েছে যেখানে সাত তাকবীরের কথা বলা হয়েছে এবং তাহাবিতে একটি হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে যে তিন তিন ছয় কিন্তু এটা একজন সাহাবি থেকে কিন্তু হাদিসটির মধ্যে দুইজন মিথ্যুক রাবি রয়েছে আমি যদি এই হাদিসগুলোর দিকে না গিয়ে কেবলমাত্র বারোতাকবিরের হাদিসগুলোর দিকে আমি যাই আলোচনা করি তাহলে কোনো মতনক্যই থাকতে পারে না সবাই এক এলাকার মানুষ একই ঈদগাহে ছাড়াতে করতে পারে। তখন আর মতনোক্য সৃষ্টি করবো না রসুল সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে বারো তাকবীরের বাহিরে ছয় তাকবির নয় তাকবির সাত তাকবির বা অন্য কোনো বিষয়ে কোনো সহি কোনো জয়ীফ কোনো জাল কোনো মাউজু কোনো ত্রুটিপূর্ণ হাদিস পর্যন্তও নেই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাকে সাল্লামের বর্ণিত আমুলটাকে যা সহি হাদিস সম্পূর্ণ সেটাকে আমরা বর্জন করলাম কীভাবে এটা সম্পূর্ণরূপেই একটি সাধারণ বিষয় সম্পূর্ণরূপে একটি স্বাভাবিক বিষয় কেন আমরা অন্য কাউকে প্রাধান্য দিব না আলোচনার ক্ষেত্রে দলিল গ্রহণের ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দেব সহি হাদিসকে সহি দলিলকে বন্ধুরা আমার আমরা চেষ্টা করি সহি হাদিসকে গ্রহণ করি এবং জয়ীফ ও জাল হাদিসকে বর্জন করি এখানে একটি সূক্ষ্ম বিষয় বলতে হয় যে তাহাবিতে হাদিস বর্ণিত হয়েছে তিন ছয় এই হাদিসটি আমি গ্রহণ করলাম না কেন এই হাদিসটি একজন সাহাবির বক্তব্য আমূল মাত্র আর গ্রহণ না করার কারণ হলো এই হাদিসটি জাল কিন্তু নয় নয়তাকবিরকে ব্যাখ্যা করে আমি কৌশলে নিয়ে সেটাকে সেটাকে ছয়তাকবির করছি আবার আর একটি হাদিস আবুদাবুদে বর্ণিত হয়েছে যে জানাজাত তাকবিরের মতন ঈদের তাকবির এই হাদিসটিকে অথচ জানাজার তাকবির হলো চার তাকবীর এটা সবাই আমরা জানি কিন্তু চার তাকবিরকে ছয় করছি ব্যাখ্যা দিয়ে যে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই এই ভুল অর্থ করার কোনো প্রয়োজন নেই কারণ এই মর্মে আরও যে চল্লিশটি সই হাদিস বর্ণিত হয়েছে যেখানে বারো তাকবীরের কথা উল্লেখ করা হয়েছে আমি সেখানে যাব কেন বন্ধুরা আমার বিতর্কের ঊর্ধ্বে ওঠে পবিত্র কোরআন এবং সই হাদিসকে আমরা মেনে বিশেষ করে শরীয় অনুসরণের ক্ষেত্রে দলিল সহ মানব এবং দেখব বিশ্লেষণ করে দলিলটা সহি সহি হয় গ্রহণ করব। যদি জয়ী হয় সেই দলিলটাকে আমি বর্জন করব। সহিটাকে গ্রহণ করব। এটাই হলো মুসলিম ব্যক্তির জন্য অনুসরণীয় একমাত্র সোজাপথ আমরা এই সোজাপথটিকেই অনুসরণ করব। আমরা বাঁকা পথে যুক্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে অনুসরণ করতে যাব না এখানে অনুসরণ কোনো পথ নেই আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে খাস করে দোয়া করব। মুসলিম উম্মা যেন অবশ্যই অবশ্যই যাচাই করেন আদিসটি সহীনা জয়ীফ আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন যে জয়ীফ হাদিসগুলো বর্জন করে কেবলমাত্র হাদিসকে আঁকড়ে ধরি এখানে নেকিও রয়েছে এখানে আল্লাহর নির্দেশও রয়েছে রসুল সাল্লা সাল্লামের বিধানকে মেনে নেওয়ার এখানে দৃষ্টান্ত রয়েছে সকল ক্ষেত্রে শুধু একটি ক্ষেত্রে নয় আর যদি এটা গ্রহণ করি দেখা যাবে যে আমরা সবাই ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যে কোনো এবাদত করতে পারবো কোনো রেশারেশি কোনো বিতর্ক কোনো রকমের হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকবে না এটা পরিষ্কার আমরা বুঝতে পারি আর যখনই এর মধ্যে আমি ঢুকে যাব তখনই আমি বিভ্রান্ত হয়ে গেলাম তখনই विभक्त हुए गलम रब आलमी का दुआ करी अल्लाह रबुल आलमीन जानको दलिल ग्रहण क्षेत्र शरियत माना क्षेत्र में केवलम्र सईहद ग्रहण कर तौफिक दान कर अल्लाह हमारे रहम कर आमीन अकुलहद अस्तरअल सुलसलमिन असलम आलैक्म वरहमतुल्लि वबरकू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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রমা